ইবনু আব্বাস রাজি আল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আমার খালা নবী সাল্লা স্ত্রী এর ঘরে এক রাতে ছিলাম রাতে সেখানে ছিলেন নবী সাল্লাহ সাল্লাম ঈশার সালাদ আদায় করে তার ঘরে চলে আসলেন এবং চার রাকাত সালাদ আদায় করে শুয়ে গেলেন কিছুক্ষণ পর উঠে বললেন বালকটি কি ঘুমিয়ে পড়েছে বা এরূপ কোনো কথা বললেন অতপর সালাতে দাঁড়িয়ে গেলেন আমি তার গিয়ে দাঁড়ালাম। তিনি আমাকে তার ডান দিকে সরিয়ে এনে পাঁচ রাখার সালাত আদায় করলেন পরে আরো দু রাখার সালাত আদায় করলেন অতপর শুয়ে পড়লেন কি আমি তার নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম অতপর তিনি উঠে বাজারের সালাতের জন্য বের হলেন